আসমান্ড আর সিঙ্গি অনেক কাল আগে এক সুন্দর রাজ্যে এক রাজ পরিবার থাকত রাজা ও রানীর একটি ছেলে আসমান্ড ও কন্যা সিঙ্গি ছিল এবং তারা তাদের খুব ভালোবাসত যুবরাজ এবং রাজকন্যা উভয়কেই একজন ভালো যুবরাজ ও রাজকন্যা হওয়ার জন্য যা যা জানা উচিত সব শেখানো হয়েছিল তারা যেমন ছিল বুদ্ধিমান তেমনি প্রতিভাবান এবং তেমনি দক্ষ শেষ পর্যন্ত আমি বামাকে বোঝাতে পেরেছি কিসের জন্য জন্য ও গাছের সংশোধন গাছ গাছ আসলে নয়? পেরেছিও জানো যে আমি ঠিক তোমার মতো একটা গাছের ওপরে থাকতে চাই তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আ বাবার কাছে আমি তো শুধুমাত্র দুটো গাছই চেয়েছি ঘর তৈরি করব। বনে ঠিক মাঝখান একটি গাছের ভিতরে বাস করব আমরা আর কি এবং প্রাসাদের কাছাকাছি বাবা মায়ের কাছাকাছি আমরা সত্যি ভাগ্যবান তাই রাজকুমার ও রাজকন্যা প্রাসাদের ঠিক পাশের জঙ্গলে দুটো পুরনো ফাঁকা ও গাছে তাদের ঘর তৈরি করে সেরা জিনিসপত্র পছন্দের জিনিসগুলো তাদের গাছের ঘরে দুজনে নিয়ে যায় তারা দুজনে এত আনন্দের সেখানে ছিল তারা পাখির ডাকে সকালে জেগে উঠত বাইরে গাছের ছায় বসে খেত যেন প্রতিদিনই সুন্দর বন ভোজন হচ্ছিল তাদের তাদের ধন্যবাদ বোন এটা কি স্পষ্টতই রেবাবার রাজ্যের রাজকুমার রিং আপনার বোন আছে তো তুমি কি চাও তার সাথে দেখা করবে আমি জানি না তিনি কবে আসছেন পরে শুক্রবার এখন থেকে পাঁচ দিন পরে মা ও বাবা চান কিছুতেই না আমি কোনো বিশেষ পোশাক পরব না আমি চাই আমি যা ও আমাকে সেভাবেই দেখুক এদিকে কি হয়েছিল আরো দুজন ভাইবোন সেই বনে থেকে গিয়েছিল একজন জাদুকরী এবং আরেকজন জাদুকর একদিন সকালে আজমান্ড ও সিঙ্গি যখন লেকে নৌকো চড়ছিল ডাইনি ও তার ভাই তাদের দেখেছিল রাজকন্যা সিঙ্গির রূপ দেখে সেই ডাইনি ভীষণ হিংসা করছিল এ কি করে সম্ভব যে আমার চেয়েও সুন্দরী কেউ আমার জঙ্গলে থাকতে পারে আমি শুনে চিজে তার সুন্দর জয়া তোই ভিক্ষা তো যে দূরের কোন রাজপুতর তার সাথে নাকি দেখা করতে আসছেন আমি রাজি নই আমি কিছুতেই রাজি নই আপনি কি করতে চান বলুন তো আমি জানি যে আমাকে কি করতে হবে সম্ভবত রাজকুমার রিং তোমার কোন স্মৃতিচিহ্ন নেবার জন্য পাঠিয়েছে একেই কি বুদ্ধি খরচ করবে না তুমি। এক খারাপ জাদু প্রয়োগ করল ঘুমো এখনো ঘুমো আর গভীর ঘুমে ঢোলে পড়ো দুপুর পর্যন্ত ঘুমো রাতের মতো অন্ধকার হয়ে উঠবে এখন তারা চিরকাল ঘুমবে তারপর তারা রাজপ্রাসাদে গিয়ে রাজপুত্র রিংকে স্বাগত জানালো। অদৃশ্য হয়ে যাও অদৃশ্য হয়ে যাও আর দৃষ্টির বাইরে যা দুপুর রাতের মতো অন্ধকার হলেই তখন ফিরে আসবে এখন তারা চিরতরে ঘুমের দেশে গেছে কিছু সময়ের মধ্যে প্রিন্স রিং সেই প্রাসাদে পৌঁছলো। কিন্তু তখন ডাইনি রাজকুমারী সিঙ্গিতে পরিণত হয়েছে রাজকুমার তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেল আমার বাবাকে হঠাৎ যুদ্ধে যেতে হয়েছে তাই তাদের ইচ্ছে আমি আপনার সঙ্গে আপনার দেশে যাই এবং তারা পরে আমার বিবাহের উপহার নিয়ে নিজেরাই সেখানে আসবে আমি যুদ্ধে সাহায্য করতে পারি না আমার বাবা চান যে আমি আপনার সঙ্গে যাই খুব ভালো আসুন আপনি আপনার জাহাজে অপেক্ষা করুন আমি আমার সঙ্গে করে আমার খুব প্রিয় একটা জিনিস নিয়ে যেতে চাই অবশ্যই রাজকুমারের পুরো ব্যাপারটাই খুব মজাদার লাগলো সে কখনো সন্দেহ করতে পারেনি যে রাজকন্যা সিংগির রূপ নিয়েছে এক ডাইনি সুতরাং সে যেমন বলল সে তেমনই করল ডাইনি জঙ্গলে গেল এবং রাজপুত্র আসমুন্ড ও রাজকন্যা সিঙ্গিকে ঘুমন্ত অবস্থায় সেই ওক গাছ সমেত উপড়ে নিয়ে এল আর তাদের নিয়ে সেই ডাইনি চলল রাজপুত্র রিংয়ের দেশে ডাইনি ও রাজপুত্র রিংকে তার দেশে সাদর অভ্যর্থনা জানানো হলো তার বাবা মা এবং বোনেরা সেখানে উপস্থিত ছিল ডাইনির জন্যে একটা বিশেষ প্রাসাদ বানানো হয়েছিল যেখানে সে থাকবে যতদিন না তার বাবা মা আসছে ডাইনি সেই পুরনো ওক গাছগুলোকে সেখানকার বাগানে পুঁতে দিল অ্যাসমন্ড আর সিঙ্গি তখনও সেখানে ঘুমিয়ে গাছগুলো এতই ছোট যে কারোরই চোখে পড়ল না রাজপুত্র রিং প্রায় ডাইনিকে দেখতে যেত এবং তাকে নিয়ে রাজ পরিবারের সঙ্গে আলাপ করাতে আনত ডাইনি ঠিক রাজকন্যার মতোই ব্যবহার করত সবার সঙ্গে হাসি মুখে সুন্দর ব্যবহার করত কিন্তু দিনের পর দিন এমন ভালো ব্যবহার করতে করতে ডাইনি ভীষণ চটে যাচ্ছিল খুব বিরক্ত হয়ে গিয়েছিল সে তাকে যা খেতে হচ্ছে তার চেয়ে অনেক বেশি সে খেতে চাইছিল ভালোভাবে নাচতে তার একদম ইচ্ছে করছিল না फिर डायन मत रेगे चित्कार सबको दी ভালো যে আমি ক্লান্ত হয়ে পড়েছি সেই জঙ্গলে আমার খুব খিদে পেয়েছে এত কম কম খেতে হয় আমাকে আমার ভয়কে এক্ষুনি আমার জন্য খাবার নিয়ে আসতে হবে এক্ষুনি हटात से पागल शक्तिशाली शस्ती देवेंसल सिंह पाली তাহলে আমি কি করব এখন তবে ডাইনির ভাই ভুল বলেছিল বোকা জাদুকর জানত না যে কখনো কখনো দিন ও রাতে পরিণত হয় তাকে বলে সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্যকে ঢেকে দেয় আর পৃথিবীতে আলো পৌঁছয় না তা সে যত কম সময়ের জন্যই হোক পরের দিন দুপুরে ঠিক এই ঘটনাই ঘটল কি খেতে যাব আমি যাব না কিছুতেই যাব না আজ আসুক রাজপুত্র আমি তাকে হত্যা করব। এসে গেছে আমি এটা নিশ্চয়ই রাজপুত্র রিং আমাদের ওকে জানাতেই হবে সেই রাতে যখন রাজপুত্র রিং ডাইনিকে রেখে ফিরে যাচ্ছিল আসমন্ড সেখানে এসে তাকে থামালো। তোমার পরিচয় কি তুমি কেনই বা আমাকে নিচে নামালে আমি এবং যে মহিলাটি দুর্গে অবস্থান করেছেন তিনি আমার বন নন তিনি রাজকন্যা সিং নন তিনি ডাইনি আমি কিভাবে বিশ্বাস করব যা তুমি বললে লাফালাফি করছে সে সিঙ্গির হার ছিঁড়ে ফেললো আর নিজের রূপে রূপান্তরিত হলো আমি আর ওই ভালো মেয়ে সেজে থাকতে পারছি না আমি আমার জঙ্গলে দৌড়তে পারতাম নাচতে পারতাম চিৎকার করতে পারতাম সারা দিন দিন হাসতে আমার আমার ভালো ভালো লাগে না। না। সারা সবার সঙ্গে করে কথা বলতে আমি খুব দিনে পেয়েছে ওরা কি করে এত কম খেয়ে থাকে আমি আমার ভাইকেই খেয়ে ফেলব যদিও খাবার না নিয়ে আসে এখন হঠাৎ তার ভাই সেখানে এলো আর একটা খাবার টেবিল নিয়ে এলো राजा सत्य शक्ति शिविर असल सिंगी के फिर आनो और पाली जाबन पार्बो ना আপনি পালাতে পারবেন না তুমি কি করে ফিরে এলে কারণ দুপুর রাত হয়ে গেছে সত্যি কখন আপনার তো দেখছি সাধারণ জ্ঞানটুকুও নেই আমাদের মা আর বাবাকে খবর পাঠানো উচিত ওরা নিশ্চয়ই খুব উদ্বিগ্ন হয়ে আছেন তাই আসমান আর সিংগির মা বাবার কাছে একটি বার্তা পাঠানো হলো এদিকে দিন আবার রাতে পরিণত হওয়াতে সমস্ত জাদু কেটে গেল তারা সবাই এলো রাজপুত্র রিং রাজ্যে রাজপুত্র রিং সিঙ্গিকে খুব ভালোবেসে ফেলেছে আর এদিকে অ্যাসম্যান্ড রিং এর বোনের প্রেমে পড়ে গিয়েছে খুব দুজনের হলো। তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো আর এদিকে ডাইনি ও তার ভাই ও গাছে বন্দী হয়ে রইল এমনকি যখন দিন রাতে পরিণত হলো তখনও